নাফি রহমাতুল্লা হতে বর্ণিত যে ইবনু উমর রদিল্লাহ তালাহু দুদিন ছাড়া অন্য সময় চাষদের সালাত আদায় করতেন না যেদিন তিনি মক্কায় আগমন করতেন তার অভ্যাস ছিল যে তিনি চাষদের সময় মক্কায় আগমন করতেন তিনি বাইতুল্লাহ তাওফ করার পর মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়িয়ে দুরাকাত সালাদ আদায় করতেন আর যেদিন তিনি কুবা মসজিদে গমন করতেন তিনি প্রতি শনিবার সেখানে গমন করতেন এবং সেখানে সালাত আদায় না করে বেরিয়ে আসা অপছন্দ করতেন নাফি রহমতুল্লাহি বলেন তিনি ইবনু উমার রদিল্লাহ তাল্লাহ্ন হাদিস বর্ণনা করতেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কুবা মসজিদ জিয়ারত করতেন কখনো সাওয়ারিতে কখনও পদব্রজে